আমার ভাইয়েরা আপনারা জানেন আল্লাহর বিধান কেনে তুচ্ছতা ছিল করতে করতে এই জাতির সাহস বেড়ে গেছে এখন সরাসরি আল্লাহর নবীকে পর্যন্ত গাড়ি গালাজ করছি আসলে মজা আপনারা জানেন এদেশের কিছু কুরাঙ্গা নাস্তিক মহা আহত বলেছেন আপনারা জানেন ইমামে নেতা মেয়র আহমদুল্লাহ এই বিষয়ে উপরে একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন বাংলায় কিতাবে নাম দাঁড়ায় আল্লাহর নবীকে যারা তাদের বিরুদ্ধে উন্মুক্ত করমাদুল্লাহ লিখেছেন যদি কোন ব্যক্তি আল্লাহর নবীকে কালীগালাজ করে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করে নেতার থাকার অধিকার থাকে না তাকে কত করে नबीर बिुदे ग बुखारी मागी खुले देख कुरे जरा वर् ता कान खुले सुन कुरने हादी की बला चे? अल्लाहार नबी बोलेंटारे आराम मुक्त कर नबीर सहबी मसलामा दादी हमी करी देम्बा हादिस अपन आल्ला नबीर दुश्मन के कतल हत्या करबी तरह फिर एस আল্লাহ ক্ষমা ঘোষণা করলেন আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন দশ হাজার তরবারি নবীর হুকুমে উন্মুক্ত রয়েছে এক ইঙ্গিত দিলে সব মক্কা রফদের বর্তানটা নবী সেই সময় মক্কার লোকদেরকে বলেন লোকেরা আজকে তোমরা আমার থেকে কেমন কেমন ব্যবহার আশা করছো মক্কার লোকেরা জানে আমরা এই নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলাম আমরা বেড়ালকে নির্যাতন করে করে উত্তপ্ত ভালুর পরিচিত করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে রেখে উত্তম চাচার থেকে যে আশা করা যায় তাই করছি আল্লাহর জবির থেকে শিক্ষা গ্রহণ করো দুষ্কম যদি হাতের মুঠর ভিতরে চলে আসে ক্ষমতা যদি হাতে চলে আসে তখন কি করতে হবে প্রতিশোধ নিবে না ক্ষমা করবে তার মহান দৃষ্টান্ত স্থাপনে করেছেন আল্লাহ রসুল তিনি ঘোষণা করলেন আজকে আমি সে কথাই বলবো যা বলেছিল আমার ভাই ইউসুফ আলহ ইসালাম তার ভাইদের ব্যাপারে তিনি বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই প্রতিশোধা নেই যাও তোমরা চার চার ঘরে চলে তোমাদের সকলকে ক্ষমা ঘোষণা করলাম কিন্তু হাদিস পড়ুন ক্ষমা করা হবে না যেখানে মক্কা বিজয়ের পরে একজন এসে বললো করে চুলে রয়েছে আল্লাহর নবী সাল্লাম বললেন কক এমনি খতাল যদি কাবার গিলামের সঙ্গে সে আমি সেই লোক ভিতর থেকে ছুরি বের করে মুখে ঠুকিয়ে দিল এরপরে তাকে পুলিশ ধরলো আপনারা জানেন ভারতবর্ষের সমস্ত আইনজীবী উকিলোকেট একত্র হয়েছিল আদালতে দাঁড়িয়ে বলেছিল আমি পাগল নই আমি স্বেচ্ছায় সকি আনে আমার ববির দুশ্মনকে চারা কলঙ্কিত করেছে আমার ববির দুশ্মন চারা আল্লাহর এমন কোন প্রিয় লোক করতে তারা এই জমিরে আল্লাহর নবীর দুঃখ আমাদের মনে রাখতে হবে মান বাচ্চারা দিন হু বক্তলো মন বাচ্চারা দিন হু বতো চলে তিদার দিনকে চেঞ্জ করলো পরিবর্তন করলো তোমরাকে পতন করে দাও